যারা সালাত আদায় করে না জাহার নামে তাদের শাস্তি কি হবে সোহিয়াল বুখারিতে বর্ণিত হাদিসে আছে নবী সাল্লু আলিম আসাল্লাম একদিন স্বপ্নে দেখা এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করলেন আপনাদের মনে রাখতে হবে নবী সাল্লু আলিম আসসাল্লামের দেখা প্রত্যেকটি স্বপ্ন ওয়াহি আমাদের স্বপ্নের মতো না আমাদের স্বপ্ন সত্য হতেও পারে আবার নাও পারে কিন্তু নবী সাল্লু আলিম আসাল্লামের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহি সোহিহুল বহারিতে নবী সাল্লি ওসাল্লাম বলেছেন স্বপ্নে দুজন ব্যক্তি আমার নিকটে এলেন এবং তারা বললেন আমাদের অনুসরণ করুন আমরা এক জায়গায় যাব আমি তাদের সাথে গেলাম আমরা এক শায়িত ব্যক্তির কাছে এলাম আর তার মাথার কাছে আরেকজন লোক বিশাল আকারের একটি পাথর নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি পাথরটি তুলে এনে ছুঁড়ে মারেন ওই শায়িত ব্যক্তির মাথায় এতে ওই ব্যক্তির মাথার খুলিটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং পাথরটি গড়িয়ে যায় গড়িয়ে যাওয়া পাথরটি ওই লোক তুলে আনেন এবং পুনরায় ওই ব্যক্তির কাছে ফিরে আসেন যার মাথা চূর্ণ করা হয়েছিল তখন ওই ব্যক্তির মাথা আগের মতো হয়ে যায় পূর্বে যার মাথাকে চূর্ণ করা হয়েছিল আল্লাহ সুবাহন তায়লা তার মাথাটাকে পুনরায় স্বাভাবিক করে দিলেন এভাবে ওই ব্যক্তি পুনরায় ফিরে এসে সায়িত ব্যক্তির মাথাটি চূর্ণ করেন এবং পাথরটি গড়িয়ে গেলে মাথার কাছে দাঁড়িয়ে থাকা লোকটি পাথর আনতে যান এবং সায়িত ব্যক্তির মাথার খুলি পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আর এভাবে শাস্তিটি বারবার চলতে থাকে তাই নব্বিশাল্লু আলহিসাল্লাম বললেন এই ব্যক্তিটি তার সাথে এমন করল কেন তার মাথার কাছে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি তার মাথার খুলি চূর্ণ করছে কেন আর প্রত্যেকবারই সে পাথরটি গড়িয়ে যাওয়ার পর তুলে নিচ্ছে তার মাথাটিও পুনরায় স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং সে পুনরায় তার মাথার খুলি চূর্ণ করছে আর এই প্রক্রিয়া বারবার চলছে কিন্তু কেন এখানে কি হচ্ছে তারা নবী সাল্লু আলিমুয়া সাল্লামকে উত্তর দিলেন সে সলাতের সময় হলে সলাত আদায় না করে ঘুমিয়ে থাকত অথবা সলাতে যেতে এবং সলাত আদায় করতে অলসতা প্রদর্শন করত। এই হলো যারা সলাতের ওয়াক্ত চলে যাওয়ার পর্যন্ত ঘুমাতো তাদের শাস্তি যারা সম্পূর্ণভাবে সলা ছেড়ে দেয় এখানে কিন্তু তাদের শাস্তির কথা বলা হচ্ছে না ধরে নিলাম যে সলাত আদায় করে না সে কাফির নয় তবু আখিরাতে এই শাস্তি কি সে সহ্য করতে পারবে সারা ই কোনো অদর ছাড়া কোনো ব্যক্তি দিনের পর দিন সলাৎকে আদা করে এটা হলো তাদের শাস্তি চিন্তা করুন যারা সলাৎ আদাই করে না তাদের ক্ষেত্রে কী ঘটবে আল্লাহ হসবাহন হুয়া তাইলা আলকুরআনে বলেন অতপর তাদের পরে এলো অপদার্থরা তারা সলাৎ নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুবর্তী হলো সুতরাং তারা অচিরেই পথভ্রষ্টতা প্রত্যক্ষ করবে সুরা এল মারিয়াম অনসার এখানে তাদের পরবর্তী বংশধর বলতে আল্লাহ সুবহানহমাত আয়েলা নূহ আলহসল্লাত আসসালাম ও তাদের সঙ্গীদের বংশধরদের কথা বুঝিয়েছেন নূ আলিহিস্লা সাল্লামের সঙ্গীদেরকে আল্লাহ কত বড় ধ্বংস থেকে বাঁচিয়েছেন অথচ তার অনুসারীরা ধ্বংসের সম্মুখীন কেন কারণ তারা সলাৎ নষ্ট করেছে এবং প্রবৃত্তির অনুসরণ করেছে তারা একবারে সলাৎ আদায় করত না ব্যাপারটা এমন না বরং তারা সঠিক সময় ইখলাসের সাথে পরিপূর্ণভাবে সলাৎ আদায় করত না তাহলে চিন্তা করুন ওই মানুষদের জন্য কি শাস্তি অপেক্ষা করছে যারা একেবারেই সলাত আদায় করে না ফসৌ ফল কৌ না হইয়ুন হলো তাদের শেষ আবাসস্থল আপনারা কি জানেন জাহান নামের এই আবাসস্থলটি কীরকম ইবনে মাসুর রাজিউল্লাহ আনহু বলেছেন হৈন হলো জাহান নামের এক অত্যন্ত গভীর ও ভয়ঙ্কর উপত্যকার নাম কেন এই উপত্যকা এত ভয়ঙ্কর এত জঘন্য জাহান নামে মানুষের আকার হবে অনেক বড় বসা অবস্থায় এক জাহান নামের আকার হবে ডেট্রয়েড থেকে শিকাগোর দূরত্বের সমান তার চামড়া এবং মাংস হবে অত্যন্ত পুরু এবং তার দেহে থাকবে অনেক মাংস জাহান নামের আগুনে এই মাংস পুড়ে যখন হাড় বেরিয়ে যাবে তখন আল্লাহ সেখানে আবার মাংস দিয়ে পূর্ণ করে দিবেন। কখনও আগুনে পুড়ে যাওয়া মানুষ দেখেছেন আগুনে পুড়ে যাওয়ার পর মাংসের মধ্যে অনেক পুজ জমে এভাবে বারবার পুড়ে যাওয়া মাংস এবং পুচ কোথায় গিয়ে জমা হবে জানেন এসব গিয়ে জমা হবে জাহান্নামের গাই নামক উপত্যকায় গাইয়ুনে কারা থাকবে যারা সময় মতো সঠিকভাবে নিখুদভাবে সলাত আদায় করেনি তারা থাকবে মাংস ও পুঁজ ভর্তি ভয়ঙ্কর উপত্যকায় আপনি কি এই শাস্তি সহ্য করতে পারবেন আপনি যদি সলাৎ আদায়ই না করেন তাহলে শাস্তি কেমন হবে বুঝতে পারছেন আল্লাহ আল সুবাহ বলেন ইল্লা ইহাম ফি জিন আইন মুজিরিমিন মিনাল মুসল্লিন তবে ডানদিগের লোকেরা ছাড়া যারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে তারা বলবে তোমাদেরকে কিসে জাহান নামে নিত করেছে তারা বলবে আমরা সলাদ আদায় করতাম না ডানদিগের ব্যক্তিরা ছাড়া বাকি সবাই নিজেদের অপরাধের কারণে বন্দী ডান দিগের ব্যক্তিরা জান্নাতের আনন্দ উপভোগ করবে তারা জাহান্নামীদের নিয়ে আলোচনা করবে এবং তাদের উপহাস করবে দুনিয়াতে উপহাস করা ঠিক নয় আমরা লোকদের নিয়ে উপহাস করতে পারি না কেননা আল্লাহ সুবাহন হতে আয়লাই ভালো জানেন একজন ব্যক্তির জীবনে সর্বশেষে কি ঘটে তবে আখিরাতে জান্নাতে উপহাস করার অনুমতি দেয়া হবে তারা বলেন ম্যাম ফি সাকর তোমরা কেন সাকরাতে। সলাত আদায় নাকারীদের জন্য আরও একটা আবাসস্থল হলো সাকর কলু লম্ন মিনাল মুসল্লিন তারা বলবে আমরা সলাৎ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না সাকর সম্পর্কে সঠিকভাবে জানার আগে কুরআনের এই আয়াতগুলোর দিকে লক্ষ্য করুন যেখানে আল্লাহ সুবাহানা আয়লা বলেছেন আমি তাকে দাখিল করব সাকরে আপনি কি বুঝলেন অগ্নি কি। এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না মানুষকে দগ্ধ করবে এর উপর নিয়োজিত আছে উনিশ ফেরেস্তা সাকর হল জাহান নামের একটি উপত্যকা যাকে সাকরে পাঠানো হবে তার কোনো দেহাবশেষও অবশিষ্ট থাকবে না যত উচ্চ তাপমাত্রায় যতক্ষণ ধরেই জ্বালানো হোক না কেন দুনিয়ার আগুনে পোড়া মানুষের শরীরের কিছু না কিছু অংশ অবশিষ্ট থাকে কিন্তু সাকারের আগুন কোনো কিছুই অবশিষ্ট রাখবে না এই আগুন হাড় মাংস পুড়িয়ে নিশ্চিন্ন করে দেবে ব্যক্তির কোনো কিছুই অবশিষ্ট থাকবে না মোহান আল্লাহ বলেন ফওয়াইল উল্লীল মুসল্লিন আল্লিন অতএব দুর্ভোগ সেসব সলাত আদায়কারীর যারা তাদের সলাৎ সম্পর্কে বেখবর আমরা ওয়াই সম্পর্কে জানলাম সাকার সম্পর্কে জানলাম জাহার নামের আরেকটি উপত্যকা হল ওয়াইল ইবনু আব্বাস রদ আনহু বলেছেন দুর্ভোগ তাদের যারা এক সলাদকে পরবর্তী সলাতের সময় হওয়া পর্যন্ত বিলম্ব করে যে ওয়াক্ত পার হয়ে যাওয়ার পর ফরজ সালাদ পরে আসরের ওয়াক্ত হওয়ার পর রুহরের সালাদ পরে এমন ব্যক্তির আবাসস্থল হবে ওয়াইল সাহাবিগণের মতে ওয়াইল হলো জাহান্নামের এমন একটি উপত্যকা যেখানে জাহান্নামীকে সাপ ও জীবজন্তুরা খেয়ে ফেলবে তারপর সে পূর্বাবস্থায় ফিরে আসবে আবারও সাপ এবং জীবজন্তুরা তাকে খেয়ে ফেলবে এভাবে তার শাস্তি চলতে থাকবে কাকে এভাবে শাস্তি দেয়া হবে এমন ব্যক্তি যে সলাাত আদায় করে ঠিক তবে দেরি করে আদায় করে যে নিয়মিত ইচ্ছাকৃতভাবে সলাদ গাদা করে তো যে ব্যক্তি সলাদ আদায় করে না তার ক্ষেত্রে কি ধরনের উপত্যকা ও কি ধরনের শাস্তি অপেক্ষা করছে এই উপত্যকা এই আবাস স্থলগুলোর দিকে তাকান হন জাহান্নামে দুর্গন্ধময় উপত্যকা যেখানে সকল নোংরা পুচ এবং মাংস গিয়ে জমা হয় সাকর যে উপত্যকায় জাহান্নামী ব্যক্তির দেহের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না এবং ওয়াইল যে উপত্যকায় প্রাণীরা বাস করে এবং ওই প্রাণীগুলো জাহান্নামী ব্যক্তিকে খেয়ে ফেলে কুরআনের আরেক জায়গায় মহান আল্লাহ সুবাহান সুরত মুরসালেদ আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ যখন তাদেরকে বলা হয় নত হও তখন তারা নত হয় না সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে এমন ব্যক্তিদের আবাসস্থলও হবে ওয়াইল সব শাস্তি শুধু সলাতের ব্যাপারে অবহেলা সঠিকভাবে সময় মতো সলাত না পড়ার কারণে নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যথাযথভাবে সলাৎ আদায় করল না তার জন্য কেয়ামতের দিন কোনো নূর প্রমাণ এবং মুক্তি মিলবে না এটা হলো ওই হাদিসের দ্বিতীয় অংশ যা আমরা তার গরিবের আলোচনায় উল্লেখ করেছিলাম যে ব্যক্তি সলাৎ আদায় করে না কে হবে তার বন্ধু কে হবে তার দোস্ত তবে উল্লেখিত হাদিসের তৃতীয় অংশটি দেখুন আর কিয়ামতের দিন শে ফিরাউন হমন কার উবাই বিনফদের সাথে থাকবে করুন হল মুসা বিরোধিতাকারীদের মধ্যে অন্যতম আল্লাহ সুবাহন তার কথা সুরা কস উল্লেখ করেছেন কারণ ছিল মুসার সম্প্রদায়ভুক্ত অতঃপর সে তাদের প্রতি জুলুম করতে আরম্ভ করল আমি তাকে এত ধন ভাণ্ডার দান করেছিলাম যার চাবি বহন করা একদল শক্তিশালী লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল আল্লাহ তাকে এত সম্পদ দান করেছিলেন যে তার সম্পদ সংরক্ষণের চাবিগুলো বহন করতেই একটি কাফেলার প্রয়োজন হতো আল্লাহ তার সম্পর্কে কুরআনে বলেছেন মিন অতপর আমি কারুনকে ও তার প্রাসাদকে ভূগর্ভে বিলীন করে দিলাম তার পক্ষে আল্লাহ ব্যতীত এমন কোনো দল ছিল না যারা তাকে সাহায্য করতে পারে এবং সে নিজেও আত্মরক্ষা করতে পারল না যে সলাত আদায় করে না সে হবে জাহান্নামে কারুনের সঙ্গী তার আরেক সঙ্গী হবে ফিরাউন সেই ফিরাউন যে বলেছিল আনা রব্ব আলা। আমি তোমাদের শ্রেষ্ঠ পালনকর্তা কোরআনে উল্লেখিত সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো ফিরাউন ফিরাউনের মতো আরও অনেক লোক ছিল তবে আল্লাহ সবচেয়ে খারাপ জালিমের উদাহরণ হিসেবে নির্ধারণ করেছেন ফিরাউনকে অনেক ফিরাউন আছে প্রত্যেক যুগেরই ফিরাউন আছে তবে যে ফিরাউনকে আল্লাহবন তলা উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন সে ছিল মুসা আলহিস্লাসাল্লামের বিরোধী কোরআনে বর্ণিত হয়েছে ফিরাউন বলেছিল আনা রব্য কুমল আলা আমি তোমাদের সেরা পালন কর্তা যে ব্যক্তি সলাত আদায় করে না যাহার নামে তার সঙ্গী হবে কারুন এবং ফিরাউন অল্লাহ আমাদের এমন অবস্থা থেকে হেফাজত করুন একদিকে কারুন অন্যদিকে ফিরাউন আর সামনে থাকবে হামান আপনারা কি জানেন হায়ামানকে হামান ছিল ফিরাউনের ডান হাত প্রত্যেক খারাপ লোকের একটি সহযোগী একটি সাগরের থাকে ফিরাউনের সহযোগী ছিল হামান যে ফিরাউনকে খারাপ কাজে উৎসাহিত করত। উস্কে দিত এবং সাহায্য করত ফিরাউন হামানকে বলেছিল হে হামান তুমি আমার জন্য একটি সু উচ্চ প্রাসাদ নির্মাণ করো হয়তো আমি পৌঁছে যেতে পারবো আকাশের পথে অতপরুকি মেরে দেখব মুসার আল্লাহকে বস্তুত আমি তো তাকে মিথ্যাবাদী মনে করি ফিরাউনের আদেশ অনুযায়ী হাম্যান এক পর্বত নির্মাণ করতে শুরু করেছিল যদিও আপনি আল্লাহর কাছে তবা না করেন এবং সলাৎ আদায় শুরু না করেন তাহলে এই হাম্যান ফিরাউন এবং কারুন হবে আখিরাতে আপনার সঙ্গী আসলে এই হাদিসটিও ওইসব লোকদের জন্য যাদের সলাদ ছুটে যায় যারা সঠিক সময়ে সলাৎ আদায় করে না যারা ইচ্ছাকৃতভাবে সলাৎ কাদা করে তাদের জন্য চিন্তা করুন যারা সলাদ আদায়ই করে না তাদের ক্ষেত্রে কি ঘটতে যাচ্ছে আমাদের পূর্ববর্তীদের সময়ে সলাৎ একেবারে ছেড়ে দিত এমন মানুষ পাওয়া যেত না তারা বড়জোর সলাতে সময় নিয়ে হেলাফেলা করতো সেই সময়ে আজকের মুসলিম নামধারীদের মতো এমন মানুষ ছিল না যারা একেবারে সলাদ আদায় করে না এই কারণেই এই হাদিসে এত কঠিন শাস্তির কথা বলা হয়েছে ওই মানুষদের ব্যাপারে যারা ইচ্ছাকৃতভাবে সলাদকে বিলম্বিত করে যারা সলাৎ আদায় করে না তাদের জাহান্নামী সাথীদের মধ্যে আরও দুজন হলো আবু জাহেল এবং উবাই ইবনু খালেফ আবু জাহেল হলো সেই ব্যক্তি যার ব্যাপারে নবী সাল্লু আলিউসাল্লাম বলেছিলেন সে হলো এই উম্মর ফিরাউন আর উবাই ইবনুল খালেফ হলো একমাত্র লোক যাকে নবী সাল্লু আলিউলাম নিজ হাতে হত্যা করেছেন উবাই ইবনুল খালেফ ছেড়ার কাউকে নবী সাল্লু আলিহিউসাল্লাম সহস্তে হত্যা করেননি কারুন ফিরাউন হামান আবু জাহেল উবাই ইবনু খালফ যে ব্যক্তি নিজের সলাতের হেফাজত করে না সঠিকভাবে সলাত আদায় করে না এরা হবে তার জাহান্নামের সঙ্গী সাথী বুঝতে পারছেন সলাত আদায় না করা কতটা গুরুতর অপরাধ কতটা বিপজ্জনক দুর্গন্ধময় জ্বলন্ত হইয়া উপত্যকা সাকার যেখানে পুড়ে যাওয়া ব্যক্তির কোনো অবশিষ্টাংশ থাকবে না ওয়াইল যেখানে জাহান্নামীদেরকে জীবন্ত খেয়ে ফেলবে সাপ আর জন্তু জানোয়ার কারুন হ্যাম্যান ফিরা আউন আবু জেহেল এবং উবাই ইবনো খাইলাফ সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট মানুষদের সান্নিধ্য আপনি কি এমন পরিণতি চান আপনি কি চান আল কাউসার থেকে আপনাকে ফিরিয়ে দেওয়া হোক কেয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন করা হবে সয়াদ সম্পর্কে এই প্রশ্নের উত্তর নেতিবাচক হলে পরের বাকি হিসাবও হবে নেতিবাচক বিচারের সেই ভয়াবহ দিনে আপনি থাকবেন ক্লান্ত তৃষ্ণার্ত ঘর্মাক্ত সেই দিন একটি পুকুর থাকবে যার নাম আল কাউসার নবী সাল্লু আলি ওয়াশাল্লামকে এটি দেয়া হয়েছে আপনি দেখবেন আল কাছে নবী সাল্ল আলি ওয়াকে তার চারপাশে সহাবিগণ আবু বকর, উমর উসমান আইলি এবং উম্মার উত্তম ব্যক্তিরা রসল সাল আলিহিসাল্লাম তাদেরকে পান করাচ্ছেন আল কৌসাহারের শীতল পানি আপনি ছুটে যাবেন আল দিকে নবী সাল্ল আলি ওয়া সাল্লামের হাত থেকে অল্প একটু পানি আপনার সকল তৃষ্ণা মিটিয়ে দেবে আপনি তৃষ্ণার্থ ভীত সন্ত্রস্ত এটি সেই ভয়ঙ্কর দিন যার ব্যাপারে অল্লা সুবহান বলেছেন হে লোক সকল তোমাদের পালন কর্তাকে ভয় করো নিশ্চয় কেয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক স্তন্য ধাত্রী তার দুধের শিশুকে বিস্মৃত হবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে মানুষকে তুমি দেখবে মাতাল অথচ তারা মাতাল নয় বস্তুত আল্লাহর আদাব সুকঠিন একজন নারী তার দুধের শিশুকে ত্যাগ করবে ছুঁড়ে ফেলবে দুনিয়াতে এমন কিছু করার কথা কোনো মা চিন্তাও করতে পারবে না ওই দিনের তীব্র আতঙ্কে গর্ভবতীদের গর্ভপাত হয়ে যাবে ভীত সন্ত্রস্ত মানুষদের দেখে মনে হবে তারা মাতাল কিন্তু তারা মাতাল নয় ওয়েল্যা হিদিদ বস্তুত আল্লা র আজাব সুকঠিন তীব্র আতঙ্কে তারা উন্মাদ হয়ে যাবে বমি করে দিবে। দেবে ইন্সায় এ ভয়ঙ্কর দিন আল কাউসারের কাছে গিয়ে আপনি যে শুধু নবী সাল্লু আলী ওয়া সাল্লামের হাত থেকে পানি পান করবেন তা না বরং এটা আপনাকে প্রশান্ত করবে ভয়কে প্রশমিত করবে বিচারের দিনে নবী সল্ল্ আলিমুয়া সাল্লাম এর সাথে থাকতে পারলে আপনি নিরাপদ থাকবেন তাই আপনি ছুটে যাবেন আল কৌসাহের দিকে নবী সাল্ল আলিমুয়া সাল্লামের কাছে আপনি দৌড়ে যাবেন আর বলবেন আমি একজন মুসলিম কিন্তু ফেরিস্তাগণ আপনাকে বাধা দেবেন না এই ব্যক্তি সলাৎ আদায় করতো না আপনি মুসলিম বিশ্বের একজন ছিলেন আপনাকে মুসলিম বলা হতো কিন্তু আপনি আল কৌসার থেকে পানি পান করার উপযুক্ত না এই সবগুলোর কথা হাদিসে আছে নবী সাল্ল্লাহমু আলিমাসাল্লাম প্রশ্ন করবেন আপনারা কেন তাকে থামালেন সে আলকাউসার থেকে পান করতে যায়। সে তো আমার উম্মাদ ফেরসাগন বলবেন হে আল্লাহনবী আপনি জানেন না কিভাবে সে আপনার পরে পরিবর্তিত হয়ে গিয়েছে সে পরিবর্তিত হয়ে গেছে তাকে সালাদ আদায়ে আদেশ করা হয়েছিল কিন্তু সে তা কখনও আদায় করেনি নবী সাল্লু আলিমা তখন বলবেন সুহকন সুহকন লিমন বদলা আমার পর যারা পরিবর্তন সাধন করেছে তারা দূর হোক বিচারের দিন মহান আল্লাহ সুবাহান হাত তায়ল আসমান থেকে হাসরের ময়দানে নেমে আসার আগে প্রথম আসমানে ফেরেস্তারা অবতরণ করবেন নিদারুণ কষ্টে থাকা লোকেরা প্রশ্ন করবে আল্লাহ কি আপনাদের মাঝে আছেন তারা বলবেন না তারপর তৃতীয় আসমানের ফেরস্তারা নেমে আসবেন এবং লোকেরা তাদেরকে প্রশ্ন করবে মহান আল্লাহ কী আপনাদের মাঝে আছেন তারাও বলবেন না তারপর তৃতীয় আসমানের সকল ফেরস্তা হাসরের ময়দানে নেমে আসবেন এবং তাদেরকেও প্রশ্ন করা হবে মহান আল্লাহ কী আপনাদের মাঝে আছেন একইভাবে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ আসমানের ফেরস্তারা নেমে আসবেন এবং তাদেরকেও একই প্রশ্ন করা হবে সবাই একই জবাব দেবেন অতপর সপ্তম আসমানের ফেরস্তাগণ অবতরণ করবেন মহান আল্লাহ সুহানাহাত রা আর্শ নিয়ে মহান আল্লাহ নেমে আসবেন এমনভাবে যা তার শানের সাথে মানায় যা তার মহিমান্বিত সত্তার জন্য উপযুক্ত লাইসাকা মিসলিহিস উন ওয়াহসমিউল বসীর কোনো কিছুই তার অনুরূপ নয় তিনি সব শুনেন এবং সব দেখেন যখন তিনি নেমে আসবেন ওই সময় সবাইকে স্যাজদাবনত হতে আদেশ করা হবে এই স্যাজদা সৃষ্টিকে সম্মানিত করবে এ হবে ভয়ঙ্কর আতঙ্কের এক দিন এই দিনের ভয়াবহতা সম্পর্কে অল্প কিছু বর্ণনা আমরা এরই মধ্যে দিয়েছি এই তীব্র ভয়ের সময় মহান আল্লাহ যখন হাসুরের ময়দানে আসবেন তখন তাকে স্যাজদা করার মাধ্যমে সবাই সম্মানিত হবে কে এই দিন আল্লাহকে সাজদা করতে পারবে ওই ব্যক্তি যে দুনিয়াতে আল্লাহর জন্য স্যাজদা করত। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য সাজাবনত হতো না বিচারের দিনে সে আল্লাহর সামনে সাজাবনত হতে পারবে না এই হল তার সস্তি গোছা পর্যন্ত পাক দিনের কথা স্মরণ করো সেদিন তাদেরকে সাজদা করতে আহ্বান জানানো হবে অতপর তারা সক্ষম হবে না তাদের দৃষ্টি অবনত থাকবে তারা লাঞ্ছনাগ্রস্ত হবে অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল তখন তাদেরকে সাজদা করতে আহ্বান জানানো হতো আল্লাহ সুবাহনওয়াত আয়লা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন সেটা দেখতে কেমন আমরা এই বিষয়ে আলোচনা করি না প্রশ্নও করি না এসব প্রশ্নের উত্তর সৃষ্টির কাছে নেই আমরা জানি না তবে তা তার মহান সত্তা ও সানের সাথে মানানসই সৃষ্টির মতো না আল্লাহর মতো কোনো কিছুই নেই তার কোনো সদৃশ নেই এবং আমাদের কল্পনা তাকে ধারণ করতে পারে না মহান আল্লাহ যখন তার পায়ের গোছর মুক্ত করবেন তখন সকলেই সাজদাবনত হবে কিন্তু এমন একটি দল থাকবে যারা বনত হতে পারবে না কেন তারা সাজদাবনত হতে পারবে না যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল তখন তাদেরকে সাজদা করতে আহ্বান জানানো হতো দুনিয়াতে এই লোকগুলোকে প্রতিদিন পাঁচ অক্ট মিলিয়ে চৌত্রিশ বার সাজদার জন্য আহ্বান করা হতো কিন্তু তারা এই হব্বান প্রত্যাখ্যান করত। তাই কিয়ামতের দিন তারা আল্লাহর সামনে সাজদাবনত হয়ে সম্মান লাভ করতে সক্ষম হবে না মিন অতএব যারাই এই কালানকে মিথ্যা বলে তাদেরকে আমার হাতে ছেড়ে দিন আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবো যে তারা জানতে পারবে না কোথাও বেড়াতে গিয়ে বাসার বাচ্চাটা যখন গুরুতর কোনো অপরাধ করে ফেলে তখন অনেক সময় বাবা হুমকি দেয় আগে বাসায় যাই বাসায় যাওয়া পর্যন্ত অপেক্ষা করো তারপর বুঝবে যখন বাবা এমন বলে তখন ছেলের জন্য এই অপেক্ষা অসহনীয় হয়ে যায় সে আর শান্ত হয়ে বসতে দাঁড়াতে অথবা চিন্তা করতে পারে না কারণ সে জানে তাকে শাস্তি দেওয়া হবে কিন্তু কি শাস্তি দেওয়া হবে সেটা সে জানে না চিন্তা করুন যখন আল্লাহর পক্ষ থেকে এমন বলা হয় তখন ব্যাপারটা কেমন দাঁড়ায় ফাদার নিবাদিস অতএব যারা এই কালামকে মিথ্যা বলে তাদেরকে আমার হাতে ছেড়ে দিন আমি তাদেরকে সময় দিই নিশ্চয়ই আমার কৌশল মজবুত কিয়ামতের তীব্র ভয়ের দিনে আল্লাহ সুবাহনমাত আলার সামনে বনত হওয়ার সম্মান অন্তরগুলোকে প্রশান্ত করবে আর কেবল তারাই সেদিন বনত হতে পারবে যারা দুনিয়াতে আল্লাহর সামনে বনত হতো আপনি কি শয়তানের প্রস্রাবখানা হতে চান যারা সলাতে সময় ঘুমিয়ে থাকে এবং সময় মতো সলাত আদায় করে না তাদের সম্পর্কে নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ওই ব্যক্তির কানে শয়তান প্রস্রাব করেছে জানেন কেন আপনার জীবনে নানা সমস্যা দেখা দেয় এর একটি কারণ হলো আপনি সলাাত আদায় করেন না নবী সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন যখন আপনি ফজরের সময় ঘুমাবেন শয়তান আপনার মাথায় তিনটি গীত দেয় মুআজিন যখন বলে মিনান মিনান্নাউম আপনার মাথায় শয়তান তখন একটি গীত বাঁধে এবং বলে ওই লোকের কথা আর সলাতের সময় নিয়ে চিন্তা করার দরকার নেই আরও অনেকক্ষণ তুমি ঘুমাতে পারবে আসসল্যা তু হৈরুম মিনান্নাউম আর রাত এখনও পুরোটাই বাকি ঘুমাও ঘুমাও আসল্লা তু হই রুম মিনান্না দীর্ঘ রাত তোমার সামনে পড়ে আছে চিন্তা করো ঘুমাও এখন অনেক শীত তোমাকে উঠে অজু করতে হবে এসব ঝামেলা নিয়ে চিন্তা বাদ দাও বিছানার আরাম এবং উষ্ণতা ছেড়ে উঠতে যেও না তুমি দেরিতে ঘুমিয়েছ বিছানাতেই থাকো জানেন শয়তানের দেয় গীতগুলো এই বাধাগুলো কী এগুলো হলো আপনার জীবনের সমস্যাগুলো প্রতিদিন ফজরের সময় তিনটি গিট পড়ছে धरुन क्यों एक बचर धरे फजर नाम पड़े ना आसन हिसेब करी तरह कीट पड़े तीन सौ पसषटी गुण तीन चिंता करवल एक बचर एक रखात को सलाद ना पड़ार जो हिसाब जदि आपनी दस बचर सलाद आदाय ना करें गीटर ऊपर गीट स्वामी साथी स्र स्त्री साथे स्मर समस्या अफिसे बसर सा समस्या निजे जीवन नहीं विषणता एगुलर पेने ती बुझे पर যদি আপনি সলাত আদায় না করেন তাহলে নিশ্চয়ই দুটির একটি হবেন হয় আপনি কাফির নতুবা আপনি হায়জা মুসলিম নারী অনেক সময় দেখবেন কোন অনুষ্ঠান বা জমায়েতের সময় আফদান দিলে অনেক লোক সলাত আদায় করতে উঠে যায় কিন্তু সবসময় এমন কিছু হতভাগা থাকে যারা সলাতের জন্য না উঠে নিজের জায়গাতে বসেই থাকে এখন থেকে এই ধরনের লোকদের জিজ্ঞাসা করবেন ভাই আপনি কি হায়জা নাকি কাফের এই একই প্রশ্ন নবী সাল আলি ওসাল্লাম করেছিলেন একবার হজে তিনি মসজিদে খায়েফে সলাৎ আদায় করলেন সলাতের পর পিছনে ফিরে দেখেন দুজন লোক সবার পিছনে বসেছিল নবী সল্লহম আলী ওয়া বললেন তাদেরকে আমার কাছে নিয়ে আসো তাদেরকে আনা হলো রসুল সল্ল আলী ওয়াশাল্লাম তাদেরকে বললেন আমাদের সাথে সলাৎ পড়লে না যে তোমরা কি মুসলিম পুরুষ নও তারা উত্তর দিলেন অবশ্যই হে আল্লা রসুল আমরা মনে করেছিলাম এসে জমাৎ ধরতে পারব না তাই আগেই পথে সলাদ পরে নিয়েছি তোমরা কি মুসলিম পুরুষ নও প্রশ্ন দ্বারা রসুল সাল্লাম আলহিমসাল্লাম কী বোঝাতে চাইলেন হয় এই দুজন লোক কাফির হওয়ার কারণে সলাৎ আদায় করছে না অথবা তারা মুসলিম কিন্তু হায়দা নারী কারণ এই দুধরনের মানুষই কেবল সলাত আদায় থেকে দায়মুক্ত হয়েছে। যে কাফির তাকে প্রথমে ইসলাম গ্রহণ করতে হবে তারপর সলাদ তার উপর ফরজ হবে আর হায়দা নারীর জন্য সারিয়ার বিধান হল তার সলাৎ আদায় করতে হবে না তাই নবী সাল্ল্লাহু আলী আসাল্লাম তার প্রশ্নের দ্বারা এই লোক দুজনকে বুঝালেন যে তোমরা কি হায় যে সলাত আদায় না করে বসে আছো যখন কোনো লোককে দেখবেন সলাত আদায় না করে বসে আছে তাকে গিয়ে প্রশ্ন করবেন তার পিরিয়ড চলছে কিনা সে হায় যা কিনা যদি সে তার হায়তকালীন সময় থাকে তাহলে তাকে ছেড়ে দিন নবী সাল্লু আলিউসাল্লাম এর প্রশ্নের জবাবে লোক দুজন বললেন হে আল্লাহনবী আমরা সলাত আদায় করেছি তারা মুসাফির ছিলেন এবং ইতিমধ্যেই সলাত আদায় করে ফেলেছিলেন সম্ভবত তারা লুহর এবং আসর অথবা মাগরীব এবং আইসা জমা করে আদায় করেছিলেন নবী সাল্লু আলী ওয়াসাল্লামের সাথে তারা যখন এলাকায় গেলেন তখন দেখা গেল ওই এলাকার লোকেরা সালাত আদায় করেননি নবী সাল্লু আলি ওয়াসাল্লাম বললেন তোমরা কেন সালাত আদায় কর লোকেরা বলল। আমরা ইতিমধ্যেই সালাত আদায় করেছি আমরা একটি সফরে ছিলাম এবং তখন সলাৎ আদায় করে নিয়েছি নবী সাল্লুমু আলি আসাল্লাম বললেন যদি তোমরা মুসাফির থাকাকালীন সলাৎ আদায় করো এবং তারপর শহরে ফিরে এসো তাহলে জনসম্মুখে দাঁড়িয়ে থেকো না আজান হচ্ছে আর তোমরা মসজিদের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছ মসজিদের ভেতরে ঢুকে আবার সালাত আদায় করো দেখুন এ লোকেরা সলাাত আদায় করেছিলেন তবুও মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকায় এবং পুনরায় মুসলিমদের সাথে সলাত আদায় না করার কারণে নবী সাল্লাহ আলী ওয়া তাদেরকে লজ্জা দিলেন তাই যে সলাত আদায় করে না সে হয় কাফির নতুবাহায়দা নারী তবেই কে বল সে সলাদ থেকে মুক্ত হতে পারে নিজেকে প্রশ্ন করুন কে উত্তম আমি না শাই তন যারা সলাত আদায় করে না তারা নিজেদেরকে জিজ্ঞাসা করুন কে উত্তম আমি নাকি শাই তন আপনারা জানেন ইবলিস ছিল অত্যন্ত ইবাদতগুজার একজন জিনদের মধ্যেও ইবাদতগুজার বান্দা ছিল আর ইবলিস ছিল এমনই একজন আবেদ আল্লাহ যখন ফেরেশ তাদের এবং তাদের মধ্যে থাকা জিনদেরকে আদমের প্রতি সজদাবনত হতে আদেশ করলেন ইবলিস তা প্রত্যাখ্যান করেছিল কেবল একটি বার केवल एक सजदाय अस्वीकृति अभिशप्त इबलिस के बनिए सृष्टिर सब चाहते निकृष्ट इबलिस एक सजदार आदेश अमान्य करता बोल तो क्या निकृष्ट इबलिस ना कि वही व्यक्ति जेदिन चौत्रिस बार सजदार आदेश अमान्य पाच अक्त मिलिए सतरो रलाते सर्वमोट चौत्रिस सिजदा जे व्यक्ति एक दिन सलत आदाय या से चौतर सजदा ऐड़े दे आनी जदि सलतना करें तोदिन चौतरिस बार आपनी सजदार आदेश अमान्य कर ইবলিশ একটি সাজদার আদে সামান্য করে বিতাড়িত পরিণত হয়েছিল তাহলে বলুন কে নিকৃষ্ট যে দিনে চৌত্রিশ বা সাজদা ছেড়ে দেয় নাকি ওই ব্যক্তি যে একবার ছেড়ে দেয় আপনারা যদি আল্লাহর উদ্দেশ্যে সলাৎ আদায় না করেন তাহলে শয়তানের শ্রেণীতে পড়বেন এটাই কি সলাৎ আদায়ের জন্য যথেষ্ট নয় আমি আপনাদের প্রতি কর্কশ হতে চাই না তবে আমি চাই এই কথাগুলো পড়ার পর আপনারা আল্লাহর দিকে ফিরে যাবেন এবং সলাত আদায় করবেন আমরা রুরতার সাথে কথাগুলো বলছি বিষয়টা এমন না বরং শাস্তির ব্যাপারে আলোচনার আগে আমরা আশা প্রতিশ্রুতি এবং পুরস্কারের আলোচনা এনেছি কেউ কেউ প্রতিশ্রুতি পেলে কাজ করে আবার কেউ শাস্তির ভয়ে কাজ করে কোন কোনো বাচ্চাকে আপনি পঞ্চাশ টাকা দিলে সে নিজের ঘর গুছাবে আবার অন্য কোনো বাচ্চাকে কাজ করাতে হলে আপনাকে বলতে হবে যে ঘর না গুছালে তোমার কপালে পিটুনি আছে আবার অনেকের উপর দুটোই কাজ করে এ কারণে আমরা পুরস্কার এবং শাস্তি দুটোর কথাই উল্লেখ করেছি আপনাকে নিছক আতঙ্কিত করা আমাদের উদ্দেশ্য না আপনি আল্লাহর অনুগত্য করুন তাহলে ইনশা আল্লাহ এ ব্যাপারগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে না সাহাবাই কেরাম রদহ আনহুম নবী সাল্ল আলি ওয়াশাল্লামের সান্নিধ্য লাভ করেছিলেন সালাতের ব্যাপারে নবীসল্ল্লাহ আলী ওয়াশাল্লামের অভিমত সম্পর্কে তারাই সর্বাধিক অবগত এই কারণে তাদের অভিমত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবনু হাজার স্কেলায়নি একদল সাহাবাইকরামের নাম উল্লেখ করেছেন যারা বিশ্বাস করতেন ইচ্ছাকৃতভাবে এক ওাক্ত সালাত ত্যাগ করা এমন কাজ যা ব্যক্তিকে কাফির বানিয়ে দেয় সাহাবাইকেরাম এর মধ্যে যারা এই অবস্থান গ্রহণ করেছিলেন তাদের মধ্যে আছেন যেমন আব্দুর রহমান ইবনা আউফ আবু হরায়রা ওমর মুআদ ইবনু জবাল আবদুল্লাহ ইবনু আব্বাস আবদুল্লাহ ইবনু মাসউদ জাবির ইবনু আবদুল্লাহ এবং আবু দর্দাহ রদিউল্লাহ আনহুম আজমাইন তারা সকলেই নবী সাল্লু আলিহি আসাল্লামের সোহাবি সাহাবি ব্যতীত অন্যান্য যারাই মত্যে গ্রহণ করেছেন তাদের মধ্যে আছেন জুহাইয়ের ইবনু হার্ব আবু দাউদ আত্তায়ালিসি আয়ুব আখতিয়ানী আবদুল্লাহ ইবনু মুবারক আল নখ আল হাকিম ইবনু উতইবাহ এবং অন্যান্যরা তারা সবাই বিশ্বাস করতেন যে কেবল সময়ের মধ্যে এক বক্ত সলাদ আদায় না করার কারণে একজন ব্যক্তিকে কাফির গণ্য করা হবে উম্মর রদেউল্লাহমু আনহু বলেছেন এমন ব্যক্তির জন্য ইসলামে কোনো স্থান নেই যে সলাৎ পরিত্যাগ করে জানেন কখন তিনি কথা বলেছেন উমার রদেউল্লাহমু আনহু কথা বলেছেন যখন তিনি ছিলেন রক্তাক্ত তার জীবনের শেষ মুহূর্তে ইবনু মাসউদ রদিউল্লাহ আনহু বলেছেন যে সলা ত্যাগ করে সে কাফির আবু দর্দা রদিয়াল্লাহ আনহু বলেছেন যার সলাদ নেই তার ইমান নেই আর যার অজু নেই তার সলাদ নেই অজু ছাড়া যেমন সলাাদ গ্রহণযোগ্য হয় না তেমনিভাবে সলাদ ছাড়া ইমান থাকে না ইব্রাহিম আখ ই বলেছেন যে সলাদ ছেড়ে দেয় সে কাফির আইয়ুব আখতিয়ানী বলেছেন সলাদ ছেড়ে দেয়া কুফর এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই ইমাম আহমেদ ইবন হাম্বল রহমাহ উল্লাহ বলেছেন সলাৎ আদায় করে না এরূপ মহিলার সাথে থাকা কোনো পুরুষের জন্য বৈধ নয় বিয়ের জন্য সবার প্রথম যে প্রশ্নের উত্তর আপনাকে জানতে হবে তা হল সে কি সলাৎ আদায় করে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই এটা প্রযোজ্য সে কি আইনজীবী ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার সে কী পরিমাণ রোজগার করে কোন শহরে থাকে এগুলো প্রথম প্রশ্ন না বরং প্রথমেই আপনাকে জানতে হবে সে সলাৎ আদায় করে কি না পাত্র বা পাত্রী সলাৎ আদায় না করলে অন্য কাউকে খুঁজে নিন আল্লাহর আদেশ সমূহের ব্যাপারে যে বিশ্বস্ত না নির্ভরযোগ্য না আপনার গোপনীয় বিষয় এবং সম্মানের ব্যাপারেও সে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য হবে না বিয়ের ভিত্তি হলো বিশ্বাস যে আল্লাহর আদেশের ব্যাপারেই বিশ্বস্ত না সে অন্য কোনো কিছুর ব্যাপারে বিশ্বস্ত হতে পারে না ফিলিস্তিনে কাটানো পুরোনো দিনগুলোর ব্যাপারে বাবার বলা একটি গল্প আমার মনে পড়ে ফিলিস্তিনিরা তখন ইয়াহুদিদের সাথে মিলেমিশে কাজ করত। কোনো এক ইয়াহুদির জমিতে কাজ করত ফিলিস্তিনি কৃষকরা रामदय मासर एक, यहुदी एक तारा तारा दिन ओई आहुदी सब कृषक के डे बलो जरा साओम पालन करा एक सड़े दाड़ान और जरा साओन पालन करा तेक्सार अधिकाश कृषक सावन पालन ना कर सड़ी चले गल जदिव तर मध्य अनेम पालन करन जेहेतु दिनभर कि दुरबलता अनुभव कर तई ता तारा भेजी सावन पालन करार कथा जानले यहाुदी जमीदार है तो ते बिना मजूरी बासाय पाठे देवे सबा दूटी आलदा दाड़ार पर जरा शाउम ना रखार शेल यहाुदी जमीदार ते सबाइक तुम्हारा बाड़ी फिर जाओ जदि तुम्हारा निजे दिन बेपारे विश्वस्तना होता हमार बेपारे भावे तुम्हारे ऊपर विश्वास राखी और जरा साओम पालन कराने क्च करांश मानुष के घरे पाठिए अल्प किसु लोक के कजर जो रखल किंतु क्यों কারণ এই আহদি জমিদার জানতো যে ব্যক্তিকে তার দিনের ব্যাপারে বিশ্বাস করা যায় না অন্য কোনো কিছুতেই তাকে বিশ্বাস করা যাবে না ব্যবসায়িক লেনদেন ক্যাশের হিসাব রাখা কোম্পানির কোনো কাজ কোনো কিছুতেই আপনি তার কাছ থেকে যথাযথ আমানতদারি পাওয়ার আশা করতে পারেন না কেননা সে তো ওই আল্লাহ যিনি তাকে সৃষ্টি করেছেন তার অধিকারগুলোই ঠিক মতো আদায় করে না আপনি তো মাখ্লুক নগণ্য সৃষ্টি আপনার হকগুলো কেন সে আদায় করবে যে নারী সলাৎ আদায় করে না সে তো এমন একজনের সাথেই ভালো না যিনি তাকে সৃষ্টি করেছেন তাকে দৃষ্টি শক্তি দিয়েছেন তাকে আকৃতি এবং সৌন্দর্য দিয়েছেন তাহলে কিভাবে সে আপনার সাথে ভালো হবে এবং বিশ্বস্ত হবে ইবনুল জৌজি রহমাহুল্লা বলেছেন যে ব্যক্তি সলা ছেড়ে দেয় তার সাক্ষ্য গ্রহণ করা হবে না তার সাথে খাওয়া যাবে না নিজকন্যাকে তার সাথে বিয়ে দেওয়া যাবে না এবং কখনো তার সাথে একই সাথে রাস্তায় চলা যাবে না তবে কেউ দাওয়া দেওয়ার জন্য তার সাথে সময় দিলে সেটা ভিন্ন কথা আলমারি ইসহাক ইবনুর রাহাওয়া থেকে বর্ণনা করেছেন এটা সত্য এবং রসুল্লাহ সাল্লি আসাল্লাম থেকে প্রমাণিত যে সলাদ ছেড়ে দেয়া ব্যক্তি কাফির ইবনু হাজম রাহিমাহুল্লাহ বলেছেন শিরকের পরে সময়ের মধ্যে সলাত আদায় না করার চেয়ে অধিক ভয়াবহ কোনো পাপ নেই ইবনু কয়ুম রাহেমাহুল্লাহ বলেছেন মুসলিমরা এ ব্যাপারে তিমত করে না যে ইচ্ছাকৃতভাবে ফরোজ সালাত পরিত্যাগ করা কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে ভয়াবহ আল্লাহর কাছে সালাত পরিত্যাগ করার গুণাহ খুন করা চুরি করা বা করা মত পান করা এবং জিনার গুনার থেকেও গুরুতর আর এমন ব্যক্তি আল্লাহর শাস্তি এবং ক্রোধের প্রতি দুনিয়া ও আখিরাতের লাঞ্ছনার প্রতি নিজেকে উন্মুক্ত করে দেয় সলাদ না পড়ার বিষয়টি কতটা গুরুতর বুঝতে পারছেন তাই প্রথমত আমরা তার সালাত সলাৎ আদায়ের ব্যাপারে প্রতিশ্রুতি এবং পুরস্কার এর ব্যাপারটি এনেছি দ্বিতীয়ত আমরা সময় মতো সলাৎ আদায়ের ব্যাপারে আলোচনা করেছি তৃতীয়ত আমরা তার বিপরীত অর্থাৎ তার হিব নিয়ে আলোচনা করেছি এবং চতুর্থত সয়াতের ব্যাপারে সোহাবি আয়ালিম এবং সোয়ালেহ ব্যক্তিদের কিছু বক্তব্য আমরা উপস্থাপন করেছি আমি আবারও এই পয়েন্টগুলো এখানে বললাম যাতে আপনাদের মনে এই পুরো আলোচনার ব্যাপারে একটি রূপরেখা থাকে সলোদকে সোহাবারদী আল্লাহ আইনহুম কতটা গুরুত্ব দিতেন তা নিয়ে ইনশা আল্লাহ আমরা পরবর্তী পর্বে আলোচনা করব।